অর্থনৈতিক বিভাজন টেক্সি উন্নয়ন লক্ষ্যমাত্রা নম্বর দশ এর দিকে অগ্রগতি উন্নত করার জন্য যা বৈষম্য হ্রাসের উপর দৃষ্টি নিবদ্ধ করে আয় সম্পদ শিক্ষা স্বাস্থ্য সেবা, লিঙ্গ এবং সামাজিক অন্তর্ভুক্তি ইত্যাদির মতো বৈষম্যের বিভিন্ন দিকগুলি সমাধান করা গুরুত্বপূর্ণ এখানে বিবেচনা করার জন্য কয়েকটি মূল ক্ষেত্র এবং কৌশল রয়েছে এক আয় এবং সম্পদ বৈষম্য সম্পদ পুনর্বণ্টন এবং আয়ের ব্যবধান কমাতে প্রগতিশীল কর নীতি বাস্তবায়ন করুন ন্যায্য মজুরি প্রচার করুন যার মধ্যে একটি ন্যূনতম মজুরি অন্তর্ভুক্ত যা একটি সম্মানজনক জীবনযাত্রার মান প্রদান করে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি উৎসাহিত করুন যা প্রান্তিক এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠীগুলিকে উপকৃত করে অনগ্রসর সম্প্রদায়ের জন্য উদ্যোক্তা এবং আর্থিক পরিষেবাগুলিতে প্রবেশাধিকার বৃদ্ধি করুন দুই শিক্ষা এবং দক্ষতা সামাজিক অর্থনৈতিক অবস্থা বা অবস্থান নির্বিশেষে সকলের জন্য মানসম্পন্ন শিক্ষায় ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করুন শৈশবকালীন শিক্ষায় বিনিয়োগ করুন এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি বা আর্থিক সহায়তা প্রদান করুন প্রান্তিক সম্প্রদায়গুলিতে শিক্ষার মান উন্নত করুন এবং দক্ষতা বিকাশের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রচার করুন শিক্ষাক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করুন এবং নির্দিষ্ট উদ্যোগের মাধ্যমে মেয়েদের ক্ষমতায়ন করুন তিন স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষা স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষার জন্য সাশ্রয়ী মূল্যে এবং প্রবেশযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বজনীন স্বাস্থ্য কভারেজ ব্যবস্থা প্রতিষ্ঠা করুন ব্যাপক সামাজিক সুরক্ষা কর্মসূচি তৈরি করুন যা অরক্ষিত জনগোষ্ঠীর জন্য একটি নিরাপত্তা বেষ্টনী প্রদান করে স্বাস্থ্য বৈষম্য কমাতে প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং প্রতিরোধমূলক পরিষেবাগুলিকে অগ্রাধিকার দিন স্বাস্থ্যের সামাজিক নির্ধারকগুলি সমাধান করুন যেমন আবাসন পয়নিষ্কাশন এবং পরিষ্কার পানিতে প্রবেশাধিকার চার লিঙ্গ সমতা বৈষম্য দূর করতে এবং নারীর ক্ষমতায়নকে উন্নীত করতে লিঙ্গ লিঙ্গসংবেদনশীল নীতি এবং আইন প্রণয়ন করুন সর্বস্তরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করুন লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবেলা করুন এবং ক্ষতিগ্রস্তদের বিচারের প্রবেশাধিকার নিশ্চিত করুন লিঙ্গভেদে মজুরির ব্যবধান বন্ধ করুন এবং কর্মজীবনের অগ্রগতির জন্য সমান সুযোগ প্রদান করুন পাঁচ সামাজিক অন্তর্ভুক্তি এবং ক্ষমতায়ন অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করুন যা বৈচিত্র্যকে আলিঙ্গন করে এবং সামাজিক সংহতি বৃদ্ধি করে জাতি জাতিসত্তা ধর্ম প্রতিবন্ধকতা এবং অন্যান্য ভিত্তির উপর বৈষম্য দূর করুন আদিবাসী জাতিগোষ্ঠীর অধিকার নিশ্চিত করুন এবং তাদের ভূমি সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষা করুন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রান্তিক গোষ্ঠীগুলির অংশগ্রহণ এবং প্রতিনিধিত্ব প্রচার করুন ছ বৈশ্বিক অংশীদারিত্ব বৈষম্য হ্রাসের জন্য নীতি এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য উন্নয়নশীল দেশগুলির প্রতি আন্তর্জাতিক সহযোগিতা এবং সমর্থন জোরদার করুন অগ্রগতি ট্র্যাক করতে এবং ফাঁকগুলি চিহ্নিত করতে পর্যবেক্ষণ এবং রিপোর্টিং ব্যবস্থা উন্নত করুন জ্ঞানবণ্টন এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগগুলিকে উৎসাহিত করুন যাতে শিক্ষা এবং উদ্ভাবনকে উৎসাহিত করা যায় টেক্সি উন্নয়নকে সমর্থন করার জন্য সম্পদ যার মধ্যে সরকারি উন্নয়ন সহায়তা বেসরকারি বিনিযোগ এবং প্রযুক্তি হস্তান্তর অন্তর্ভুক্ত সংহত করুন সাত ডেটা এবং প্রমাণ বৈষম্য সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে ডেটা সংগ্রহ ব্যবস্থা উন্নত করুন বৈষম্য হ্রাসের মূল কারণ এবং কার্যকর কৌশলগুলি চিহ্নিত করার জন্য গবেষণা এবং বিশ্লেষণে বিনিয়োগ করুন ডেটা রিপোর্টিং এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রচার করুন বৈষম্য হ্রাসে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন এবং আরও ন্যাসঙ্গত ও ন্যায্য সমাজ গঠনের জন্য সরকার সুশীল সমাজের সংগঠন ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা অপরিহার্য ডিজিটাল যুগে বৈষম্য ডিজিটাল বিপ্লব অর্থনীতিকে রূপান্তরিত করছে ডিজিটাল প্রযুক্তি থেকে সম্ভাব্য অর্থনৈতিক লাভ প্রচুর কিন্তু নতুন সুযোগগুলির সাথে সাথে নতুন চ্যালেঞ্জও আসে অর্থনীতিতে ডিজিটাইজেশন বাজার এবং ব্যবসা ও কাজের জগৎকে পুনর্গঠন করার সাথে সাথে আয় এবং সম্পদের বৈষম্য বৃদ্ধি পেয়েছে ফার্মগুলির মধ্যে এবং শ্রমিকদের মধ্যে বৈষম্য বৃদ্ধি পেয়েছে মূলধন এবং শ্রম আয় উপজের বন্টন আরও অসম হয়ে উঠেছে এবং আয় শ্রম থেকে মূলধনের দিকে সরে গেছে প্রযুক্তিগত পরিবর্তন অবশ্য ক্রমবর্ধমান বৈষম্যের একমাত্র কারণ নয় নীতির ব্যর্থতাগুলি এই গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ ডিজিটাল অর্থনীতির নতুন গতিশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ নীতিমালাগুলিকে আরও অন্তর্ভুক্তিমূলক ফলাফল অর্জনের জন্য আরও প্রতিক্রিয়াশীল হতে হবে গু ব্লকচেইন এবং ব্যাংকিং সেবা বঞ্চিত বিশ্বে এক দশমিক সাত বিলিয়নেরও বেশি মানুষ রয়েছে যাদের কোনো ধরনের ব্যাঙ্কিং অবকাঠামোতে প্রবেশাধিকার নেই যদিও তাদের অনেকের কাছে মোবাইল ফোনের মতো প্রযুক্তি ব্যবহারের সুযোগ রয়েছে রবার্ট আঞ্জালনে পরামর্শ দিয়েছিলেন যে স্টেবলকেেন ব্যাঙ্কিং সেবাবঞ্চিতদের জন্য আর্থিক মূল্য এবং বিনিময়ের একটি স্থিতিশীল ভাণ্ডার তৈরি করার পথ হতে পারে যদি সকল জাতির মধ্যে ডিজিটাল প্রযুক্তিতে প্রবেশাধিকার বৃদ্ধি পায় তবে স্থানীয় এবং কম স্থিতিশীল আর্থিক ব্যবস্থার তুলনায় ব্যাঙ্কিং সেবাবঞ্চিত এবং দরিদ্রদের জন্য ব্যাপক কৃপ্ট গ্রহণের সম্ভাবনা রয়েছে গি গ্রামীণ সম্প্রদায়গুলিতে ডিজিটাল দারিদ্র্য মোকাবেলা জাতীয় নীতি ব্রিফিং। বিভিন্ন আন্তঃ কারণগুলি ডিজিটাল দারিদ্র্যকে চালিত করে যার মধ্যে খরচ সংযোগ এবং আত্মবিশ্বাস অন্তর্ভুক্ত দ্য ওয়ার্ক ফাউন্ডেশন হল একটি থিঙ্কো ট্যাঙ্ক যা প্রযোজিত গবেষণা এবং নতুন ধারণার মাধ্যমে যুক্তরাজ্যের কর্মজীবনের মান উন্নত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে এক শতাব্দীরও বেশি সময় ধরে তারা ভালো কাজে প্রবেশাধিকার পেতে ব্যক্তি এবং সম্প্রদায়গুলি যে বাধাগুলির মুখোমুখি হয় সেগুলি ভেঙে ফেলার জন্য কাজ করেছে নিচের গবেষণাপত্রটি উত্তর পশ্চিম ইংল্যান্ডের গ্রামীণ সম্প্রদায়গুলিতে বসবাসকারী ব্যক্তিদের অভিজ্ঞতার উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং দেখা গেছে যে ডিজিটাল দারিদ্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রে দেখা দেয়া ব্যক্তিরা যখন কল্যাণ ব্যবস্থার সাথে মানিয়ে চলার চেষ্টা করে বা প্রথমবারের মতো অনলাইনে চাকরির জন্য আবেদন করার চেষ্টা করে তখন তারা বাস্তব বাধার সম্মুখীন হতে পারে লোকেদের হয় ডিজিটাল দারিদ্র্যের মধ্যে আছে বা নেই এইভাবে শ্রেণীবদ্ধ করার পরিবর্তে এই সমস্যা সমাধানে এমন হস্তক্ষেপগুলি তৈরি করতে হবে যা মানুষের মুখোমুখি হওয়া ডিজিটাল দারিদ্রের নির্দিষ্ট মুহূর্তগুলি পূরণ করে উত্তর পশ্চিমে বসবাসকারী পাঁচ শত জনেরও বেশি গ্রামীণ বাসিন্দাদের উপর আমাদের পরিমাণগত সমীক্ষা এবং গুণগত ফলাফল থেকে আমরা যা পেয়েছি সম্পূর্ণ নমুনার আটাশ শতাংশ এর মধ্যে এক ধরনের ডিজিটাল দক্ষতার অভাব রয়েছে উত্তরদাতাদের যে দুটি দক্ষতায় সবচেয়ে বেশি সমস্যা ছিল তা হল কাজের খোঁজ করা বা অনলাইনে চাকরির জন্য আবেদন করা ছাব্বিশ অথবা ভিডিও কল করা তেইশ এই ধরনের চ্যালেঞ্জগুলির প্রতিক্রিয়ায় জরিপ নমুনার একটি উচ্চ অনুপাত পরিবার বা বন্ধুদের কাছে সাহায্যের জন্য জিজ্ঞাসা করবে বাইশ বয়স্ক অংশগ্রহণকারী এবং নিম্ন আয়ের ব্যক্তিরা এটি করার সম্ভাবনা আরও বেশি জরিপের ফলাফলগুলি দেখায় যে পঁচানব্বই শতাংশ নমুনার ব্রডব্যাণ্ড এর মাধ্যমে ইন্টারনেটে প্রবেশাধিকার রয়েছে তবে প্রায় এক চতুর্থাংশ উত্তরদাতা অনলাইনে যুক্ত থাকার সম্পূর্ণ সদ্ব্যবহার করতে অক্ষম হয় তারা ইন্টারনেটে যা করতে চায় তা করতে সমস্যা হচ্ছে অথবা তারা বর্তমানে যতটা করে তার চেয়ে বেশি অনলাইন পরিষেবা ব্যবহার করতে চায় বয়স্ক ব্যক্তিরা যাদের বয়স ৬৫ বছরের বেশি এবং নিম্ন আয়ের ব্যক্তিরা ডিজিটাল দারিদ্র্য অনুভব করার সম্ভাবনা বেশি